आयन तीन आयतन आगे लोक संख्या कत छ তাহলে চুহাত্তরে তখন দুর্ভিক্ষ না খেয়ে মানুষ মারা গেছে অর্ধেক লোক ছিল এখন ডবল লোক না খেয়ে মরে যাওয়ার প্রশ্নই উঠে না পকেটে পকেটে মোবাইল রিক্সা চালাচ্ছে মোবাইল ভ্যান চালাচ্ছে মোবাইল এটা খবর পেলাম আমি আছে না আপনি কি হ্যাঁ রেজিক আকাশ থেকে আস অফিস বলছেন বিশ্বাস হয় না আকাশে আছে আকাশ থেকে আকাশ ওয়ালার কাছে চাইতে হবে ওখান থেকে আল্লাহাক নাজিল করেন ওখান থেকে আল্লাহাক নাজিল করেন মানে নির্ধারণ করেন কোন খেতে আল্লাপা কি ভাবে আল্লাহ আপনি ভরসা করতে শিখেন ভরসা করা মানে কর্মহীনতা নাই বারবার এই কথা আমি কেন বলি কারণ অনেকভাবে আল্লাহ ভরসা মানে চিল্লাতে বেরিয়ে যায় আরে চল্লিশ দিন আপনার স্ত্রীকে রেখে চলে যাবেন আর কেজি চাল দিয়ে যাবেন না কি করে চলবে আর খরচ দেবেন না স্ত্রী হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা করা। আমি টাকা পয়সা জমা করেছি একটা বড় গাড়ি নেবো সেই জন্য তুমি আল্লাহ ভরসা করো চলবে আল্লাহ ভরসার সাথে কর্ম করতে হবে रेजिक आल्ला देवें हरकत करते हैं हरकते आल्लाप बरकत देवें कहते हैं